ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লন হতে বর্ণিত নবী সাল্লাল্লাল্লাল্লাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তির একথা বলা ঠিক হবে না যে আমি নবী ইউনুস ইবনু মাত্তার চেয়ে উত্তম নবী সাল্লাল্লাল্লাইসাল্লাম কথা বলতে গিয়ে ইউনুস আল্লাহ সালাম এর পিতার নাম উল্লেখ করেছেন